পরিবেশিত অডিও লিকচার সিরিজ উম্মাতির হবে আলহি ও সম্মানিত স্ত্রীদের জীবন কথা আলহামদুলিল্লাহ সিরিজের আরেকটি নতুন পর্বে সবাইকে স্বাগতম আজকের পর্বে আমরা জানবো ইনশাআল্লাহ উমুল মমিনীন উম্মাবিবা রমলা বিনতিহ আবি সুফিয়ান আনহার জীবনী রসুল্লা সাল আলহি সাল্লামের সাথে উম্মে হাবিবার বিয়ে হয়েছিল সপ্তম হিজড়িতে রসুল্লাহ সাল আলামের স্ত্রীদের মধ্যে উম্মে হাবিবা ছিলেন নবম আর সেই সময়ে জীবিত স্ত্রীদের মধ্যে উম্মে হাবিবা রদিউল্লাহ আনহা ছিলেন সপ্তম উম্মে হাবিবা এটা হচ্ছে তার কুনিয়া বা উপনাম উম্মে হাবিবা মানে হাবিবার মা তার আসল নাম ছিল রামলা রামলা বিনতি আবি সুফিয়ান আনহা। তবে আলেমদের আরেক দল বলেছেন উম্মে হাবিবা রাদিউল্লাহুয়ানহার আসল নাম হচ্ছে হিন্দ অর্থাৎ হিন্দ বিনতে আবি সুফিয়ান আরবের অনেকেই তাদের মেয়েদের নাম হিন্দ রাখত হিন্দুস্তান থেকে এই হিন্দ শব্দের উৎপত্তি আমরা বাংলাদেশ ভারত এবং পাকিস্তানের মুসলিমরা ঐতিহাসিকভাবেই হিন্দুস্তানের অন্তর্ভুক্ত তাই আমাদের মনে আগ্রহ জাগা স্বাভাবিক আরবরা কেন তাদের মেয়েদের নাম হিন্দ রাখত এর কারণ হচ্ছে প্রাচীন আরবরা হিন্দুস্তানি তরবারির খুব কদর করত যাকে আরবিতে বলে সৈফ আল মোহান্নাত কবি কাব বিন জুহির ইসলাম গ্রহণের পর রাসুল্লাহ সাল্লামের শানে একটি কবিতা পড়েছিল তখন খুশি হয়ে রসুল্লাহ সাল্লি সাল্লাম কাব বিন জুহেরকে নিজের গায়ের চাদর উপহার দিয়েছিলেন সেই কবিতার একটি লাইন ছিল এই রকম কাব বিন বলেছিল ইন্নার রাসুল্লা নুর ইস্তদাউ বিহি মোহান্নুন মিনসুইউফিল্লাহি মাসলুউলু নিশ্চয়ই আল্লাহ রাসুল এমন এক আলো যার থেকে শুধু উজ্জ্বলতাই প্রত্যাশা করা হয় আর তিনি আল্লাহর রাহে উত্তোলিত হিন্দুস্তানি তরবারি মুহান্নুন মিনসুইয়ুফিল্লাহি মাসলুউলু সুতরাং সুন্দর এবং উত্তম কিছু বোঝানোর জন্য উপমা হিসেবে হিন্দ শব্দটি ব্যবহার করত আরবরা তবে তিনি হিন্দ বিনতে আবি সুফিয়ান এই নামের পরিবর্তে উম্মে হাবিবা নামেই অধিক পরিচিত উমুল মিন উম্মে হাবিবরদি আনহা ছিলেন আবু সুফিয়ানের মেয়ে আবু সুফিয়ান ছিল মক্কার কুরেশদের একজন দাপুটে নেতা এছাড়া সে ছিল একজন বড় ব্যবসায়ী আবু সুফিয়ানের একাধিক স্ত্রী ছিল আবু সুফিয়ানের স্ত্রী হিন্দা বিনতে উৎপাহ সম্পর্কে আমরা অনেকেই জানি যিনি মক্কাবিজের পরে ইসলাম গ্রহণ করেছিলেন আর উহুতের যুদ্ধে তিনি রাসুল্ল সালসাল্লামের চাচা হামজার লাশ বিকৃতি করেছিলেন এটা করেছিলেন প্রতিশোধ নেওয়ার উদ্দেশ্যে কারণ বদরের যুদ্ধে হিন্দার পিতা উতবা মুসলিমদের হাতে নিহত হয়েছিল এই হিন্দা উম্মে হাবিবার মা নন তিনি ছিলেন উম্মে হাবিবার ভাই ময়াবিয়া রদিউলাহানহুর মা সুতরাং উম্মে হাবিবা রদিউল্লাহানহা এবং মুয়াবিয়া রদিউল্লাহানহু তাদের দুজনের পিতা একই ব্যক্তি হলেও তাদের মা ছিলেন দুইজন ভিন্ন ব্যক্তি সুতরাং তারা ছিলেন পরস্পর বইমাত্রে ভাই উম্মে হাবিবা রদিউল্লাহানহা ছিলেন আবু সুফিয়ানের অন্য একজন স্ত্রীর সন্তান উম্মে হাবিবার মায়ের নাম সাফিয়া বিনতে আবিল আস এই সাফিয়া ছিলেন তৃতীয় খলিফা ওসমান ইবনে আহওয়ান রদি আল্লাহানহুর ফুপু সুতরাং মায়ের দিক থেকে ইসলামে তৃতীয় খলি হওয়া উসমান রদি আল্লাহুয়ানহুর সাথে আত্মীয়তার সম্পর্ক ছিল উম্মুল মিনিন উম্মে হাবিবা রদিউল্লাহুয়ানহার এই কথাগুলোর সার কথা হচ্ছে উম্মে হাবিবা রদি আল্লাহুয়ানহা জন্মেছিলেন কুরাইশদের সবচেয়ে অভিজাত বংশে আগেই বলেছি উম্মে হাবিবার পিতা আবু সুফিয়ান ছিল কুরাইশদের নেতা বিশেষ করে বদর যুদ্ধের পর যখন কাফেরদের শীর্ষস্থানীয় নেতারা নিহত হয় তখন নেতৃত্বের দিকে আবু সুফিয়ানের সাথে প্রতিদ্বন্দ্বিতা করার মতো কেউই ছিল না ফলে সেই সময় আবু সুফিয়ান ছিল মক্কার কাফের মুশ্রিকদের অবিসংবাদিত নেতা আবু সুফিয়ান ইসলাম গ্রহণ করেছিলেন মক্কা বিজয়ের পরে এর আগ পর্যন্ত তিনি ছিলেন ইসলামের চরম শত্রু রসুল্লাহ সাল্লাইসাল্লাম যখন নবুয়ত পান তখন উম্মে হাবিবার আদিয়াল্লাহু আহনার বয়স ছিল সতেরো বছর রসুলুল্লাহ সাল আলাম সবাইকে ইসলামের দাওয়াত দিতে লাগলেন আর মূর্তি পূজা বাদ দিতে বললেন এই কারণে খেপে উঠল মুশ্রিক নেতারা আবু সুফিয়ানও ছিল এমনই একজন সে শত্রুতা শুরু করল আল্লাহ রাসুলের বিরুদ্ধে কিন্তু আল্লা তাল্লাহর কি ইচ্ছা আবু সুফিয়ানের মেয়ে উম্মে হাবিবা মুসলিম হয়ে গেল রসুল্লাহ সাল্লি ইসলামের দাওয়াত পেয়ে ইসলাম গ্রহণ করলেন উম্মে হাবিবা এবং তার স্বামী উবাইদুল্লাহ বিন জাহাস ইসলাম গ্রহণের কারণে তাদের উপরে নেমে এলো অত্যাচার তাই উম্মে হাবিবা এবং তার স্বামী হিজরত করে চলে গেলেন আফ্রিকার দেশ আবিসিনিয়াতে। अबस्तिया इथिओपिया जा रारम्म हबीबार एक मे हल मेटर नाम रखा हल हबीबा से मेयर नाम डाका हत उम्मे हबीबा हबीबार माँ एरपर नाम प्रसिद्धि लाभ करें उम्मे हबीबा रदी अल्लाह आन्हर जीवने अनेक परीक्षा एसम थकले परीक्षा तो आसब कारण अल्लाहता আহ শিব না সুকু আহম লনূন্দন্যী নিল কবহী লম্লীন সদকুয়াল মন্দ আলি ফ মানুষ কি মনে করে তারা এই কথা বলেই অব্যাহতি পেয়ে যাবে যে আমরা ইমান এনেছি আর তাদেরকে পরীক্ষা করা হবে না আমি তাদেরকেও পরীক্ষা করেছি যারা তাদের পূর্বে ছিল আল্লাহ অবশ্যই জেনে নেবেন কারা সত্যবাদী আর নিশ্চয় জেনে নেবেন কারা মিথ্যুক এ আয়ত্তের মাধ্যমে আল্লাহ আল্লাহ জানিয়ে দিয়েছেন প্রত্যেক ইমানদারকেই তার ইমানের ব্যাপারে পরীক্ষা নেওয়া হবে এভাবে আল্লা তাল্লাহ সত্যবাদী এবং মিথ্যাবাদীদেরকে পৃথক করবেন এরই ধারাবাহিকতা ইসলাম গ্রহণের পর থেকে একের পর এক পরীক্ষা চলে এলো উম্মে হাবিবার আদি আনহার জীবনে আফ্রিকার দেশ আবিসিনিয়াতে হিজরতের পরেও শেষ হল না সেই পরীক্ষা একদিন তিনি স্বপ্ন দেখলেন তার স্বামী উবায়দুল্লার চেহারাটা কেমন বিভৎস আর কুৎসিত হয়ে গেছে উবাইদুল্লাহ ডুবে যাচ্ছে অন্ধকার সমুদ্রের মধ্যে এই স্বপ্ন দেখে ভয়ে ঘুম ভেঙে গেল উম্মে হাবিবার জেগে ওঠার পর তিনি বললেন নিশ্চয় খারাপ কিছু ঘটতে যাচ্ছে হলো তাই পরদিন সকালে ওবায়দুল্লাহ বলল উম্মে হাবিবা আমি ভেবেছি খ্রিস্টান হয়ে যাব এটাই আমার কাছে উত্তম ধর্ম মনে হচ্ছে তুমিও খ্রিস্টান হয়ে যাও একথা শুনে উম্মে হাবিবা রাজিউল্লাহ আহা বললেন কক্ষণ না ইসলামই একমাত্র সত্য ধর্ম এরপর তিনি তার স্বামীকে বোঝাতে লাগলেন তাকে সেই দুঃস্বপ্নের কথাও বললেন কিন্তু উবাইদুল্লাহ কোনো কথাই শুনল না সে মোর্তাদ হয়ে গেল মোরতাদ হওয়ার পর সে দিন রাত মদ পান করতে লাগল আর এভাবেই একদিন মাতাল অবস্থায় সাগরে ডুবে মৃত্যুবরণ করল উবায়দুল্লাহ এই ঘটনায় আমাদের জন্য শিক্ষণীয় বিষয় হচ্ছে হেদায়ত একমাত্র আল্লাহর হাতে একবার হেদায়ত পাওয়া মানেই মৃত্যু পর্যন্ত আপনি হেদায়তের উপর অটল থাকবেন এর কোনো নিশ্চয়তা নেই এ কারণেই আমরা প্রত্যেকে দৈনিক প্রত্যেক সালাতের প্রত্যেক রাকাতে সুরা ফাতিহা পড়ি আর আল্লা তাল্লার কাছে দোয়া করে বলি ইহিদিনা সিরায়তুল মুস্তাকিম হে আল্লাহ আপনি আমাদেরকে সরল সঠিক পথের উপরে রাখুন আমাদেরকে সিরায়াতুল মুস্তাকিমের পথে হেদায়ত করুন দৈনিক কমপক্ষে সতেরোবার প্রত্যেক ফরজ সালাতের প্রত্যেক রাকাতে আমরা এই দোয়াটি করি আর এ থেকে বোঝা যায় হেদায়তের গুরুত্ব কত বেশি ওবায়দুল্লাহ বিন জাহাজ ছিল একেবারে শুরুতে ইসলাম গ্রহণকারী ব্যক্তিদের একজন শুধু তাই নয় এমনকি মক্কার যেই সব ব্যক্তিদের ব্যাপারে বলা হতো যারা মূর্তি পূজা থেকে দূরে থাকতেন এবং যাদেরকে হানিফ বলা হতো ওবায়দুল্লা বিন জাহাজকে তাদেরও একজন মনে করা হয় অর্থাৎ সেই জাহিলি যুগেও ওবায়দুল্লাহ বিন জাহাজ মূর্তি পূজারই মস্রিক ছিলেন না ওবায়দুল্লাহ বিন জাহাজের অন্যান্য ভাই বোনেরাও ইসলাম গ্রহণ করেছিলেন যেমন আবদুল্লাহ বিন জাহাস জাইনাব বিন তেজাহাস হামনা এবং আবু আহমদ রদিউল্লাহুম কিন্তু প্রশ্ন হচ্ছে এর পরেও ওবায়দুল্লাহ মুরতাদ হয়ে গেল কেন এর উত্তর হচ্ছে ভোগবাদী মানসিকতা বর্তমান যুগেও দেখা যায় মুসলিম পরিবারে জন্ম হয়েছে এরপর ইসলামের বুঝ পেয়েছে ইসলামের উপর বড় হয়েছে কিন্তু কোনো এক সময় জীবনের কোনো এক পর্যায় থেকে ধীরে ধীরে দেখা যায় ওই সকল ব্যক্তিরা ভোগবাদী মানসিকতা এবং নিজের খেয়াল খুশি মতো চলার ইচ্ছার কারণে ধীরে ধীরে ইসলাম থেকে দিন থেকে দূরে সরে যেতে থাকে দিন থেকে দূরে সরে যাওয়ার আরেকটি কারণ হচ্ছে কাফিরদের জীবনের বিলাসিতা এবং সেই সব বিষয়ের প্রতি লোভ লালসা করা কলোনিয়াল শাসনের পর থেকে আমরা জানি মুসলিম প্রধান দেশগুলোতে অনেক সমস্যা রয়েছে একদিকে দুর্নীতি আরেক দিকে মুরতার দালাল শাসকগোষ্ঠী সহ নানারকম সমস্যা আছে এসব বাস্তবতা এসবের ফলশ্রুতিতে রয়েছে দারিদ্র বেকারত্ব সহ নানা রকমের সমস্যা এসব দেখে একদল মুসলিম पश्चिमा विश्व जीवनजात्र आकृष्ट हन आरामला और आर आधुनिक जीवनजात्रा ते चोख धाधिए देरपर उन्नत जीवन खोजे तरा पश्चिमा विश्व चले जा तर कथा तो आगे ही जरा निजेद नफ्सर चाहिदा और प्रवृत्तर कमना बसना पूरण करते चान आनंद फूर्ति करते चान मद नारी और जाचु आगर पेचने छूटते थकें योगबादी मानसिकतार कारण ओई सब लोकर एक समय निजेद अजान बहु दूरे चले जा উম্মে হাবিবার স্বামী ওবায়দুল্লাহ বিনজাহাসের ক্ষেত্রেও ঠিক এটাই ঘটেছিল আবিসিনা যাওয়ার পর সে খ্রিস্টান হয়েছিল মূলত মদ পানের প্রতি আকর্ষণের কারণে তৎকালীন খ্রিস্টানরা মদ পান করাকে তাদের একটি ধর্মীয় বিধানের মতো বানিয়ে ফেলেছিল যদিও ধর্মের সাথে এর কোনোই সম্পর্ক ছিল না কাজেই ওবায়দুল্লাহ খ্রিস্ট ধর্মের কোনো বানির প্রতি মুগ্ধ হয়ে কিংবা তাদের কোনো বুদ্ধিবৃত্তিক বা আকিদাগত দাওয়াত গ্রহণের কারণে ইসলাম ত্যাগ করেছে বিষয়টা এমন ছিল না নফসের চাহিদা পূরণের পেছনে লাগামহীনভাবে ছোটার কারণেই সে মোর্ত হয়ে মৃত্যুবরণ করেছিল আল্লাহ তাহ আমাদেরকে এই ধরনের মন্দ পরিণতি থেকে হেফাজত করুন এ কারণেই সবসময় আমাদেরকে আল্লাহালার কাছে দোয়া করা উচিত রব্লা তুজি কলু বানা বাহাবান হে আমাদের রব সরল পথ দেখানোর পর আপনি আমাদের অন্তরকে সত্য লঙ্ঘনে প্রবৃত্ত করবেন না আর আপনার নিকট থেকে আমাদেরকে অনুগ্রহ দান করুন নিশ্চয়ই আপনি মহাদাতা আল ওয়া হাব সেই আবিসিনিয়ার প্রবাস জীবনে স্বামী ওবায়দুল্লার মৃত্যুর পর কঠিন বিপদে পড়ে গেলেন উমে হাবিবা রাজি আনহা। এই দেশে এখন কিভাবে থাকবেন তিনি এর আগে যিনি ছিলেন মক্কার সবচেয়ে বড় নেতার মেয়ে এই প্রবাস জীবনে তিনি অসহায় দিন কাটাতে বাধ্য হলেন দুঃখ কষ্টের মধ্যে কাটতে লাগল তার প্রবাস জীবন এই অবস্থায় উম্মে হাবিবা রদি আল্লাহানহার সামনে তিনটি অপশন ছিল এক নম্বর দিন ত্যাগ করা দুই নম্বর মক্কায় ফিরে যাওয়া আর তিন নম্বর মুসলিম হয়ে আবে থাকতে থাকা আর দুঃখ কষ্ট সহ্য করা উম্মে হাবিবর আদি আল্লাহওয়ানহা তৃতীয় অপশনটি গ্রহণ করলেন তিনি মক্কায় ফিরে গেলেন না ইসলাম ত্যাগও করলেন না সেই প্রবাস জীবনে আবিসিনিয়াতেই থেকে গেলেন আর উম্মে হাবিবা রদি আল্লাহুয়ানহা আশা করতে লাগলেন নিশ্চয়ই আল্লাহ তাকে সাহায্য করবেন বান্দা হিসেবে আমাদের উচিত সবসময় আল্লাহ তা প্রতি সুধারণা রাখা কারণ বান্দা আল্লাহর প্রতি যেমন ধারণা করে আল্লা তালা বান্দার সাথে তেমনই আচরণ করে থাকেন একদিন উম্মে হাবিবা রদি আনহা স্বপ্ন দেখলেন কে যেন তাকে ডাকছে বহু দূর থেকে আর বলছে ইয়া উম্মুল মিনিন ইয়া উম্মুল মিনীন এই স্বপ্নটা দেখেই ঘুম ভেঙে গেল উম্মে হাবিবার উম্মে হাবিবা রদি আনহা বুঝতে পারলেন খুব শীঘ্রই তার কাছে বিয়ের প্রস্তাব পাঠাবেন রসুল উল্লাহ সাল আলিহি ওয়াসাল্লাম কিন্তু এটা কিভাবে সম্ভব আল্লাহ রসুল সাল্লা সাল্লাম তখন ছিলেন মদিনায় আর উম্মে হাবিবা তো রয়েছেন আফ্রিকাতে কিভাবে তার কাছে বিয়ের প্রস্তাব পাঠাবেন রসুদুল্লাহ সাল্লাম এই বিষয় ভেবে ভেবে উম্মে হাবিবা রদি আল্লাহু আনহা হয়রান হয়ে গেলেন এভাবেই কেটে গেল আরও কিছু দিন একদিন কে যেন করা না এড়ল উম্মে হাবিবা রদিয়া আনহার ঘরের দরজায় উম্মে হাবিবা দরজা খুলে দেখেন একজন দাসী এসেছে আবিসিনিয়ার সিনিয়র বাদশাহ নাজ্জাসির কাছ থেকে সেই দাসির নাম উবরুহা দাসীটি ছিল মুসলিম দাসী বলল সুখবর গ্রহণ করুন বাদশার কাছে আল্লাহ রাসুলসল্লাহিস্লামের পক্ষ থেকে চিঠি এসেছে সেই চিঠিতে রাসুল্লাহ সাল্লাম লিখেছেন আমার সাথে উম্মে হাবিবার বিয়ের ব্যবস্থা করুন এই খবর শুনে উমে হাবিবার রদি আল্লাহু আহা এত খুশি হলেন যে সাথে সাথে নিজের গায়ের গয়না খুলে উপহার দিলেন সেই দাসীকে এরপর উম্মে হাবিবার রদি আলাহুয়ানহা তার মামতো ভাই খালিদিবনে সাঈদ রাজিউল্লাহুকে পাঠালেন বাদশার কাছে এই বিয়েতে তিনিই ছিলেন উমে হাবিবার রদি আল্লাহু অভিভাবক বাব আলী সেদিন সন্ধ্যায় বাদশাহ আজ্জাসী সব সাহাবিদেরকে ডেকে আনলেন তার দরবারে সাহাবিরা জড়ো হলেন উমে হাবিবা রাদি আল্লাহু আহার বিয়ের দাওয়াতে রসুল উল্লাহ সাল্লাহ আল্লাহলামের সাথে উমে হাবিবার বিয়ে হচ্ছে এই কথা শুনে তারা খুবই আনন্দিত হলেন জাফর বিন আবিত আলিব রাদি আল্লাহুয়ান্ন সহ অন্যান্য সাহবায় গ্রাম বাদশাহ আজ্জাসির দরবারে এসে উপস্থিত হলেন এরপর নির্ধারিত সময়ে শুরু হল বিয়ের অনুষ্ঠান কিন্তু পাত্র তিনি তো এই উপস্থিত নেই রাসুল্লাহ সাল্লি সাল্লাম তিনি এই বিয়েতে উপস্থিত ছিলেন না তিনি ছিলেন মদিনায় কাজে রসুল্লাহ সাল্লি সাল্লামের পক্ষে ভাষণ দেওয়ার জন্য উঠে দাঁড়ালেন স্বয়ং বাদশাহ আজ্জাসী তিনি খুদ্বা দিলেন প্রথমে আল্লাহ তা প্রশংসা করলেন এরপর কালেমার সাক্ষ্য দিয়ে বললেন আল্লাহ রাসুল সাল্লাহ আল্লাহ সাল্লাম আমার কাছে চিঠি পাঠিয়ে অনুরোধ করেছেন যেন উম্মে হাবিবাকে তার কাছে বিয়ে দেই আমি সেই অনুরোধ কবুল করেছি আর এই বিয়ের মহরানা হিসেবে আমি চারশো স্বর্ণ উপহার দিচ্ছি উম্মে হাবিবাকে এই বলে নাজ্যাসি চারশো স্বর্ণ তুলে দিলেন উম্মে হাবিবার অভিভাবক খালিদ বিন সাঈদ রাজি আল্লাহু আনহুর হাতে উম্মে হাবিবা ছাড়া আর কোনো উম্মুল মিনীন্দের বিয়েতে এত মহরানা প্রদান করা হয়নি রাসিদুল্লাহ সাল্লাম অন্যান্য উম্মুল মিনীন্দের বিয়ে সময় সাধারণত চারশো দীর্হাম মোহরানা প্রদান করতেন উম্মে হাবিবা রাদি আল্লাহার বিয়েতে এত বেশি মহরানা দেওয়ার কারণ হচ্ছে এই মহরানা আদায় করেছিলেন বাদশাহ নাজ্জাসি তাই তিনি চারশো স্বর্ণমুদ্রা উপহার দিয়েছিলেন নাজজাসির ভাষণের পর উঠে দাঁড়ালেন উম্মে হাবিবার মামাতো ভাই খালির মিন সাইদ রাদি আল্লাহুয়ানহু তিনিও প্রথমে আল্লাহ তা প্রশংসা করলেন এরপর কালিমার সাক্ষ্য দিয়ে বললেন আমি রাসুল্লাহ সাল্লাইসাল্লামের পাঠানো বিয়ের প্রস্তাব কবুল করেছি আর উম্মে হাবিবাকে তার কাছে বিয়ে দিচ্ছি এভাবেই উম্মে হাবিবা রদি আল্লাহা হয়ে গেলেন আমাদের মা তিনি হয়ে গেলেন উম্মুল মিনীন্দের একজন বিয়ে তো হয়ে গেল এবার সাহাবায়িকরাম উঠে দাঁড়ালেন চলে যাওয়ার জন্য কিন্তু নাজজাসী বললেন আপনারা কোথায় যাচ্ছেন সবাই বসুন নবীদের বিয়ের নিয়ম হচ্ছে বিয়ের পর সবাইকে খাবার খাওয়ানো তাই বাদশাহ নাজজাসী সবাইকে আহার করালেন এটা ছিল একটি রাজকীয় আয়োজন তৃপ্তির সাথে সবাই খাওয়া দাওয়া করলেন এত জাঁকজমকের সাথে আর কোনো উম্মুল মিনিনের বিয়ে হয়নি আবিসিনিয়ার মুসলিমদের কষ্টকর প্রবাস জীবনে সেটা ছিল এক বিরাট আনন্দের উপলক্ষ রসুল্লাহ সাল্লামের সাথে বিয়ের সময় উমে হাবিবর আদি আল্লাহু বয়স ছিল ছত্রিশ কিংবা সাঁত্রিশ বছর এই বিয়ে হয়েছিল ষষ্ঠ হিজড়িতে মতান্তরে সপ্তম হিজড়িতে সেই বছরেই খাইবার বিজয় করেন রসুল্লাহ সাল্ল্লা উলাইসাল্লাম খাইবার বিজয়ের পর আল্লাহ রাসুল নির্দেশ পাঠান আবিসিনিয়ার মুসলিমরা যেন মদিনায় চলে আসেন এই নির্দেশ পেয়ে খুবই খুশি হলেন আবিসিনিয়ার মুসলিমরা বাদশাহ নাজজাসী একটি জাহাজের ব্যবস্থা করলেন যেন সেই জাহাজে চড়ে মুহাজির সাহাবিরা যেতে পারেন মদিনায় উম্মে হাবিবা রদি আনহা তিনিও মদিনায় যাওয়ার প্রস্তুতি নিলেন এমন সময় বাদশাহ নাজজাসীর দাসী রুবরুহা তিনি এলেন উম্মে হাবিবার কাছে তখন দাসীকে পঞ্চাশটি স্বর্ণ মুদ্রা উপহার দিতে চাইলেন উম্মে হাবিবা আনহা। কিন্তু দাসী বলল বাদশাহ আমাকে কিছু গ্রহণ করতে নিষেধ করেছেন আপনার উপহার দেওয়া গয়নাগুলো ফিরিয়ে দেওয়া নির্দেশ দিয়েছেন তিনি আর বাদশাহ এই উপহারগুলো পাঠিয়েছেন আপনার জন্য উমুল মেনিন উম্মে হাবিবার দেখলেন বাদশাহ নজ্জাসি তার কাছে পাঠিয়েছেন নানা রকমের সুগন্ধি আম্বর এবং মেস্ক উম্মে হাবিবার্লাহু আহা সেই সুগন্ধিগুলো যত্নের সাথে রেখে দিলেন আল্লাহ রাসুল সাল্লামকে উপহার দেওয়ার জন্য এবার জাহাজে ওঠার পালা তখন নাজ্জাসীর দাসী উবরুহা উম্মে হাবিবাকে বললেন আপনার কাছে একটি অনুরোধ আল্লাহ রসুল সালস্লামের কাছে আমার নামটি বলতে ভুলবেন না তাকে আমার সালাম জানাবেন আর বলবেন আমি ইসলাম গ্রহণ করেছি উম্মে হাবিবা রাজি আল্লাহ আনহার বিদায়কালে এই কথাটি বারবার বলছিল সেই ইমানদার দাসীটি সেই ইমানদার দাসীর অন্তরে যে আবেগ আর ভালোবাসা ছিল আল্লাহ রসুল সাল্লা উল্লামের জন্য সেটি বিশেষভাবে লক্ষণীয় সেই দাসী জানতো হয়তো আল্লাহ রসুলের সাথে এই দুনিয়ার জীবনে কখনোই তার দেখা হবে না কারণ সে আছে আফ্রিকার দেশ আবেজিনিয়াতে আর রাসুল্লাহ সাল্লাস্লাম আছেন মদিনায় এই দুইটি মহাদেশের মাঝে আছে লোহিত সাগর কিন্তু এর পরেও রাসুলের প্রতি ভালোবাসার কারণে সেই দাসী বারবার বলছিল রাসুলের কাছে আমার কথা বলবেন তাকে আমার সালাম জানাবেন সত্যি আল্লাহ রাসুল সাল্লুসাল্লাম ছিলেন পৃথিবীতে সবচেয়ে বেশি ভালোবাসা প্রাপ্ত মানুষ উম্মাতের কাছ থেকে তিনি যতটা ভালোবাসা পেয়েছেন এমনটা আর কোনও নবী রাসুল পাননি কি এমন পর্যন্ত আরও এমন বহু মানুষ আসতে থাকবেন যারা নিজেদের জীবন সম্পদ পরিবার সব কিছুর থেকে আল্লাহ রসুল সাল্লি সাল্লামকেই বেশি ভালোবাসবেন শুধু তাই নয় আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামকে এক নজর দেখার বিনিময়ে নিজেদের জীবন কোরবানি করতেও রাজি থাকবেন তারা আমরা জানি কিয়ামতের আগে রসুল্লাহ সাল্লু আলু সাল্লামকে এই দুনিয়াতে দেখার আর কোনো সুযোগ নেই কিন্তু যারা আল্লাহ রসুলকে ভালোবাসে তাদের অন্তরে এই আকুতি আর আকাঙ্ক্ষা জারি থাকবে রসুল্লাহ সাল্লুসাল্লাম নিজে উম্মতের সব লোকেদের কথা স্মরণ করতেন একবার আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বললেন আমার তো ইচ্ছা হয় হায় আমি যদি ওইসব ভাইদেরকে দেখতে পেতাম যারা আমাকে না দেখেও আমার প্রতি ইমান এনেছে অন্ন বর্ণনা এসেছে সাহাবা একরম জানতে চাইলেন ইয়া রসুলাল্লাহ আমরা কি আপনার ভাই নই রসুল্লাহ সাল্লি সাল্লাম জবাব দিয়ে বললেন বরং তোমরা তো আমার সাথী বা সাহাবি আমার ভাই হচ্ছে তারা যারা আমাকে না দেখেও আমার উপরে ইমান এনেছে অন্য বর্ণনা এসেছে আবু হরাই রদিয়াল্লাহানহু বলেছেন রসুল্ল সাল্লাম বলেছেন আমার পরে এমন সব লোকের আসবে যাদের প্রত্যেকে নিজেদের পরিবার পরিজন এবং সমস্ত মাল সম্পদের বিনিময়ে হলেও আমাকে দেখার আগ্রহ রাখবে আর এই উম্মতের শেষ ভাগে যারা আসবে সেইসব ইমানদারদের জন্য রয়েছে সুসংবাদ রসুল্ল সাল্লাহ সাল্লাম বলেছেন তাদের জন্য একবার সুসংবাদ যারা আমার সাক্ষাৎ লাভ করেছে এবং আমার উপরে ইমান এনেছে আর তাদের জন্য বার সুসংবাদ যারা আমাকে দেখেনি তবুও ইমান এনেছে ফিরে যাচ্ছি উম্মেহাবি বারদীয় আল্লাহুয়ানহার ঘটনায় মতিনায় আসার পর উম মিনিন উম্মে হাবি বারদিয়া আল্লাহ আনহা গেলেন রসুল উল্লাহ সলাল্লাহ উলিয়া সালামের কাছে তাকে আবিসিনিয়াতে থাকাকালে বিয়ের সব কাহিনী বর্ণনা করলেন আবিসিনিয়ার বিভিন্ন ঘটনা বর্ণনা করলেন আর সেই ইমানদার দাসির পাঠানো সালামের কথাও বললেন তখন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম মুচকি হেসে বললেন তার উপরে ওয়াল্লার পক্ষ থেকে সালাম রহমত ও বরকত বর্ষিত হোক উম্মুল মো মিন উম্মে হাবিবা রদি আনহা মদিনে আসার পর সাহাবা একরাম খুবই খুশি হলেন তারা সবাই তাকে বরণ করে নিলেন উম্মে হাবিবা রদি আল্লাহ আনহার জন্য একটি নতুন কক্ষ বা ঘর বানানো হল মসজিদে নওয়ওয়ির পাশে রসুল্লাহ সাল্লু সাল্লাম বিলাল রাদি আল্লাহ আহুকে বললেন উম্মে হাবিবাকে তার ঘরটা দেখিয়ে দাও উম্মে হাবিবা রদিআ আল্লাহু সেখানে গিয়ে দেখেন ঘরে অনেক ময়লা আবর্জনা জমে আছে তখন তিনি তার দাসীদেরকে বললেন ঘরটা ঝেড়ে মুছে পরিষ্কার করো। দাসীদের সাথে উমে হাবিবার আদি আনহা নিজেও সেই ঘর পরিষ্কারের কাজে লেগে গেলেন এরপর তিনি একটি মাদুর এনে বিছিয়ে দিলেন মেঝেতে সারা ঘরে সুগন্ধি লাগালেন আর একটু পর রসুল্লাহ সাল্লি সাল্লাম এসে উপস্থিত হলেন সেই ঘরে ঘরে ঢুকেই তিনি একটি মনোমুগ্ধকর সুঘ্রান পেলেন রসুল্লাহ সাল্লা উল্লাহ খুবই পছন্দ করলেন সেই ঘ্রানটা আর এভাবে সুন্দরভাবে ঘর সাজানোর জন্য তিনি উম্মে হাবিবার আদি আনহার প্রশংসা করলেন আর বললেন এমনই রুচিশীল আর অভিজাত হয় কুরাইশ মেয়েরা একমাত্র তাদের পক্ষে সম্ভব এমন আচরণ করা এভাবে শুরু হলো উম্মে হাবিবা আদি আল্লাহুয়ানহার সাথে আল্লাহ রাসুল সালাহুল সাল্লামের সংসার জীবন এই ঘটনায় আমরা দেখতে পাই উমে হাবিবা আদি আল্লাহুয়ানহা কীভাবে নিজ হাতে ঘর পরিষ্কার করেছেন এবং পরিপাটি করে সব কিছু প্রস্তুত করেছেন মক্কার সবচেয়ে বড় নেতার মেয়ে হয়েও তিনি নিজ হাতে নিজের ঘর পরিষ্কার করেছেন স্বামীকে কিভাবে খুশি রাখা যায় তিনি সেই ব্যবস্থা করেছেন ওদিকে এক সময় উম্মে হাবিবার পিতা আবু সুফিয়ানের কাছে পৌঁছে গেল এই বিয়ের খবর আগেই বলেছি আবু সুফিয়ান ছিল কাফেরদের প্রধান নেতা তাই সে ছিল রসুল্লাহ সাল্লাহ উল্লাসাল্লামের সবচেয়ে বড় শত্রু কিন্তু এই বিয়ের খবর শুনে আবু সুফিয়ান মোটেও অখুশি হল না বরং সে পাত্র হিসেবে আল্লাহ রসুল সাল্লাহ উল্লাসাল্লামের প্রশংসাই করল আবু সুফিয়ান বলল রিক আল ফাহল লাউ আনফাহু অর্থাৎ এই প্রবাদ বাক্যের মাধ্যমে আবু সুফিয়ান বলল তিনি তো এমন এক ঘোড়া যার নাক কখনো, ধুলিমলিন হয় না মাটিতে হোচট খায় না অর্থাৎ এই কথার মাধ্যমে আবু সুফিয়ান বোঝাল উঁচু বংশের অভিজাত পাত্রের সাথেই আমার মেয়ের বিয়ে হয়েছে তিনি এমন এক পাত্র যার প্রস্তাব ফিরিয়ে দেওয়া যায় না এই ঘটনায় লক্ষণীয় হচ্ছে কাফের হয়েও বরং কাফেরদের নেতা হয়েও কীভাবে রাসুলুল্লাহ সাল্লাইসাল্লামের অকুণ্ঠ প্রশংসা করেছিল আবু সুফিয়ান এ কারণে রাসুল্লাহ সাল্লাম তিনিই মোহাম্মদ তিনিই আহমদ যিনি সর্বাধিক প্রশংসিত এবং যিনি প্রশংসাকারী মানুষের মধ্যে যেভাবে রাসুল্লাহ সাল্লামের প্রশংসা করা হয় এত প্রশংসা আর কোনো ব্যক্তির করা হয় না এই কারণে তিনি প্রশংসিত আবার রাসুল্লাহ সাল্লাহ উল্লাহ সাল্লাম যেভাবে আল্লাহ তা প্রশংসা করেছেন তেমনটা আর কেউই করতে পারবে না এ কারণে তিনি সর্বাধিক প্রশংসাকারী তিনিই মোহাম্মদ তিনিই আহমাদ এবারে যাচ্ছি আরেকটি চমৎকার ঘটনায় যে ঘটনায় উম্মে হাবিবা রাদি আল্লাহ আনহার ইমানের উজ্জ্বল দৃষ্টান্ত ফুটে উঠেছে আল্লাহ তা আল্লাহর জন্যই ভালোবাসা এবং আল্লাহ তা আল্লাহর জন্যই শত্রুতা বা ঘৃণা অর্থাৎ আলওয়ালা আলবারা এর চমৎকার দৃষ্টান্ত ফুটে উঠেছে এই ঘটনায় হুদাইবিয়া চুক্তির মাধ্যমে কাফেররা সন্ধি করেছিল যে আগামী দশ বছর তারা কোনো যুদ্ধ করবে না মুসলিমদের বিরুদ্ধে যারা মুসলিমদের সাথে থাকবে যারা মুসলিমদের মিত্র তাদের উপরেও তারা কোনো হামলা করবে না এই মর্মে ওয়াদা করেছিল কিন্তু এক বছর যেতে না যেতেই এই শর্ত ভঙ্গ করল মুশ্রিকরা ওরা হামলা করে বসল মুসলিমদের মিত্র গোত্রের উপর এরপর ভয় পেয়ে যায় আবু সিফিয়ান সে ভাবল এবার তো মুসলিমরাও পাল্টা হামলা করবে মক্কার মুশ্রিকদের উপর আর তারা মক্কা দখল করে নেবে এ কারণে সে তাড়াতাড়ি ছুটে এলো মদিনায় যেন মুসলিমরা পাল্টা হামলা করার আগেই সে আল্লাহ রাসুলের সাথে দেখা করতে পারে এবং রাসুলুল্লাহ সাল্লাসাল্লামের কাছে ক্ষমা চাইতে পারে মদিনা এসার পর আবু সুফিয়ান গিয়ে উঠলো তার মেয়ে উম মিনিন উম্মে হাবিবার আদি আল্লাহুয়ানহার ঘরে সেই ঘরে একটি মাদুর বিছানা ছিল আবু সুফিয়ান সেখানে বসতে চাইল কিন্তু তখন হঠাৎ করে এক টান দিয়ে সেই মাদুরটা মাটি থেকে উঠিয়ে নিলেন উম্মে হাবিবার আদি আনহা। যেন আবু সুফিয়ান সেখানে বসতে না পারে এই দৃশ্য দেখে অবাক হয়ে গেল আবু সুফিয়ান সে প্রশ্ন করল এই বিছানাটা গুটিয়ে নিলে কেন আমি কি এই বিছানায় বসার যোগ্য নই নাকি এই বিছানাটাই আমার উপযুক্ত নয় জবাবে উম্মে হাবিবা রাদি আল্লাহু আনহা বললেন এটা আল্লাহ রসুল সাল্লাহ আলু সাল্লামের বিছানা আর আপনি একজন মুশ্রিক হয়ে এই বিছানায় বসতে পারেন না কারণ মুশ্রিকরা অপবিত্র এ কারণেই আমি গুটিয়ে নিয়েছি বিছানাটা আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামকে এতটাই সম্মান করতেন আমাদের মা উমুল মিনিন উম্মে হাবিবা রাদি আল্লাহুয়ানহা সেই কারণে রসুল্লাহ সাল্লাহ উলাইসাল্লামের বিছানায় নিজের মুশ্রিক পিতাকে বসতে দিলেন না মেয়ের এমন আচরণ দেখে আবুসিফিযান সুফিয়ান সেখান থেকে উঠে গেলেন আর বলতে লাগলেন লাকদ আসো আবাকি বা আারুন আমার কাছ থেকে আসার পর তোমার মধ্যে অনেক মন্দ বিষয় ঢুকেছে সুতরাং উম্মুল মিনীন উম্মে হাবিবার রাদি আল্লাহু আনহার ইমানের ঝলকানি এটা ছিল আবু কাছে মন্দ বিষয় কারণ সে ছিল মুশ্রিক বলছে আমার কাছ থেকে আসার পর তুমি অনেক বদলে গেছো তোমার মধ্যে অনেক মন্দ বিষয় ঢুকেছে এখানে আবু সুফিয়ান উম্মে হাবিবার রদিয়া আনহার কোন পরিবর্তনের কথা বলছে আসলে তো উম মেহাবার আদি আল্লাহ আনহার মধ্যে মন্দ কিছু প্রবেশ করেনি বরং তার মধ্যে ইমান প্রবেশ করেছে ইমানের একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আল্লাহ তাল্লাহর জন্যই কাউকে ভালোবাসা এবং আল্লাহ তাল্লাহর জন্যই কাউকে অপছন্দ করা বা ঘৃণা করা একই বলা হয়ে থাকে আল্ওয়ালাহ আল বারা যার মধ্যে আল্য়াল্লাহল বারা নেই সে ইমানের স্বাদ পেতে পারে না রসুল্লাহ সাল্লা উলিয়া বলেছেন যে ব্যক্তি আল্লাহর জন্যই কাউকে ভালোবাসে আর আল্লাহর জন্যই কাউকে ঘৃণা করে আল্লাহর জন্যই কাউকে কোনো কিছু প্রদান করে আর আল্লাহর জন্যই কাউকে কোনো কিছু দেওয়া থেকে বিরত থাকে তাহলে তার ইমান পরিপূর্ণ হবে অন্নহাদিসের রসুলুল্লাহ আলু আসাল্লাম বলেছেন মানুষের যত আমল আছে তার মধ্যে সবচেয়ে প্রিয় আমল হচ্ছে ওই ভালোবাসা যা আল্লাহর জন্য হয়ে থাকে আর ওই শত্রুতা যা আল্লাহর জন্য হয়ে থাকে উমুল মিন উম্মে হাবিবার্লাহু আনহা খুব ভালোবাসতেন তার পিতাকে কিন্তু তার পিতা যে মুশ্রিক এটা নিয়ে উম্মে হাবিবার্লাহ আনহার মনে ছিল অনেক দুঃখ এ কারণে তিনি সময় আল্লাহ তাহার কাছে দোয়া করতেন যেন আল্লাহআ উম্মে হাবিবার পিতা আবু সুফিয়ানকে হেদায়ত দেন এবং তাকে মুসলিম বানিয়ে দেন এই আশায় তিনি সবসময় তিলাওয়াত করতেন এই আয়াতটি যেখানে আল্লাহাল বলেছেন যাদের সাথে তোমাদের শত্রুতা আছে আশা করা যায় আল্লাহ তাদের সাথে তোমাদের বন্ধুত্ব সৃষ্টি করে দেবেন আল্লাহ সব কিছুর ক্ষমতা রাখেন আল্লাহ ক্ষমাসীল আল্লাহ করুণাময় লক্ষণীয় বিষয় হচ্ছে এই আয়াতটি নাজিল হয়েছিল রাসুল উল্লাহ সাল্লাহ উল্লাহ সালামের সাথে উম্মুল মিনিন উম্মে হাবিবা রদি আল্লাহু আনহার বিয়ের পর এই আয়তে আবু সুফিয়ানের শত্রুতা দূর হওয়ার দিকে ইঙ্গিত রয়েছে কারণ রাসুল উল্লাহ সাল্লাহ সাল্লামের সাথে উম্মুল মিনিন উম্মে হাবিবা রদি আল্লাহু আনহার বিয়ের পর থেকে আল্লাহ রাসুলের প্রতি কিছুটা হলেও ভালোবাসার সৃষ্টি হয় আবু সুফিয়ানের মনে কারণ যত যাই হোক তখন থেকে রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম ছিলেন তার মেয়ের জামাই আর আরবরা ঐতিহ্যগতভাবে শ্বশুরবাড়ির লোকজনের সাথে শত্রুতা করাকে লজ্জার বিষয় মনে করত কাজেই রাসুল উল্লাহ সাল্লাহসাল্সলামের সাথে মেয়ে উম্মে হাবিবার বিয়ের পর থেকে রাসুলের সাথে শত্রুতা করতে কিছুটা হলেও লজ্জা পেত আবু সুফিয়ান যদিও সে তখনও পর্যন্ত ইসলাম গ্রহণ করেনি আবু সুফিয়ান ইসলাম গ্রহণ করেছিল মক্কা বিজয়ের সময় আবু সুফিয়ানের ইসলাম গ্রহণের ঘটনাটিও বেশ চমৎকার রসুল্ল সাল্লি সাল্লাম যখন দশ হাজার সাহাবি নিয়ে মক্কায় এলেন তখন হঠাৎ করে এত সৈন্য দেখে ভয় পেয়ে গেল আবু সুফিয়ান আবু সুফিয়ান কিংবা মক্কার কেউই জানতো না মুসলিমরা মক্কা বিজয়ের জন্য বাহিনী নিয়ে আসছে রাতের বেলা রসুল্ল সাল্লাহ উল্লাহ সাল্লাম মক্কার বাইরে শিবির স্থাপন করলেন এবং বাহিনী সবাইকে পৃথক পৃথক চুলা জ্বালানোর নির্দেশ দিলেন আবু সুফিয়ান দূর থেকে এই দৃশ্য দেখল অন্ধকারের মধ্যে অনেকগুলো চুলা জ্বলছে এই আগুন দেখে আবু সুফিয়ান ভয় পেয়ে গেল এবং সে ভাবতে লাগলো না জানি কত বড় বিশাল বাহিনী নিয়ে আল্লাহ রাসুল এসেছেন মক্কা বিজয় করতে আবু সুফিয়ান যখন এই কথাগুলো বলছিল তখন সেখানে উপস্থিত ছিলেন রাসুল উল্লাহ সাল্ল্লা উলাইসলামের চাচা আব্বাস রাজি আল্লাহওয়ানহু আব্বাস তিনিও ছিলেন মুসলিম কিন্তু তখনও পর্যন্ত নিজের ইসলামের কথা গোপন রেখেছিলেন তিনি আব্বাস যখন দেখলেন আবু সুফিয়ান ভয় পেয়ে গেছে তখন তিনি কৌশলে আবু সুফিয়ানকে নিয়ে যান রাসুল উল্লাহ সাল্লাহ স্লামের তাবুতে আবু সুফিয়ানকে দেখে রসুল্লাহ সাল্লু সাল্লাম বলেন আবু সুফিয়ান তোমার জন্য আফসোস তুমি কি এখনও ইমান আনবে না এখনও বুঝতে পারছো না আল্লাহ ছাড়া কোনো ইল্লা নেই জবাবে আবু সুফিয়ান বললো নিশ্চয়ই বুঝতে পেরেছি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই যদি থাকতো তাহলে তো ওই মূর্তিগুলো আমাকে এই বিপদ থেকে বাঁচাতো এই বলে সে কালেমার অর্ধেকটা পড়ল অর্থাৎ লা ইলাহ ইল্লাল্লাহ এতটুকু বলে সে মেনে নিল এক আল্লাহকে কিন্তু রসুল্লাহ সাল্লি সাল্লামকে সে আল্লাহ রাসুল হিসেবে মানতে চাইছিল না এই অবস্থা দেখে রাসুলুল্লাহ সাল্ল্লা উলাইসাল্লাম আবারও বললেন আবু সুফিয়ান তোমার জন্য আফসোস এখনও বুঝতে পারছো না আমি আল্লাহর রাসুল এই কথার পর আবু সুফিয়ান কিছুক্ষণ চুপ রইল এবং এরপর চিন্তা করে বলল এই ব্যাপারে আমার কিছু সন্দেহ আছে এই কথা শুনে আবু সুফিয়ানকে একটা কঠিন ধমক দিলেন আব্বাস রদি আল্লাহুয়ানহ আর বললেন তোমার ধ্বংস হোক নিজের গড়দান কাটা যাওয়ার আগেই আল্লাহ রাসুলকে রাসুল হিসেবে মেনে নাও অবশেষে আবু সুফিয়ান পূর্বকালেমার সাক্ষ্য দিল আর রসুল উল্লাহ সাল্লাহ আলাইস্লামের উপরেও ইমান আনল আর এভাবেই তিনি ইসলাম গ্রহণ করলেন মুসলিম হয়ে গেলেন এই খবরটা শুনে খুব খুশি হলেন উমুল মমিনিন ও মেহাবি বা আল্লাহু আনহা তিনি আল্লাহ তাল্লার কাছে সুক্রিয়া আদায় করলেন এবারে চলুন জানা যাক আমাদের মা উমুল মমিনিন ও মে হাবি আনহার আল্লাহু আনহার সম্পর্কে কিছু বর্ণনা একদিন রাসুল্লাহ সাল্লাসাল্লাম বললেন যে ব্যক্তি দৈনিক বারো রাকা সুনত সাল্লাত আদায় করবে তার জন্য জান্নাতে একটি মহল বা প্রাসাদ নির্মাণ করা হবে এই বারো রাক সন্ন সালাত হচ্ছে ফজরে দুই রাকাত জোহরে ফরোজের আগে চার রাকাত এবং ফরোজের পরে দুই রাকাত মাগরিবে দুই রাকাত এবং এশার ফরোজের পরে দুই রাকাত এভাবে ১২ রাকাত সালাত রসুল্লাহ সাল্লু ইসলামের কাছ থেকে এই কথা শোনার পর উমে হাবিবর আদি আল্লাহু আনহা দৈনিক বারো রাকাত সুন সালাত নিয়মিত আদায় করতেন মৃত্যু পর্যন্ত কখনও তিনি এই বারো রাকাত সালাত আদায় করতে ভুলেননি উমে হাবিবা রদি আল্লাহু আনহা ছিলেন রসুল্লাহ সাল্লাহ ইসলামের প্রতি খুবই অনুগত আল্লাহ রাসুলের মুখ থেকে কোনো কিছু শুনলে সেটা পালন করতে কখনোই তিনি ভুলতেন না যখন উমিন উমে হাবিবার রদি আল্লাহু আনহার পিতা আবু সুফিয়ার মৃত্যুবরণ করে এর তিন দিন পর তিনি নিজের গালে কিছু সুগন্ধি লাগান আর তার দাসির গালেও কিছু সুগন্ধি লাগিয়ে দেন এটা দেখে অনেকে অবাক হলো তখন উমে হাবিবার রদি আনহা বললেন আমার সুগন্ধি লাগানোর কোনো দরকার ছিল না কিন্তু আমি আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামকে বলতে শুনেছি যে নারী আল্লাহ ও তার রাসুলের উপর ইমান রাখে সে যেন কারোর মৃত্যুতে तीन, दिनेर बेशी दिन तीन दिन बेसि शोक पालन ना तब स्वमयटी आलदा स्वमी मृत्यु हम से चार मास दस दिन पर्त शोक पालन करते तीन दिन अतिक्रम हर पर शोक भांगार उद्देश्य उम्मे हिबा रदी अल्लाह निजे गाले सुक लागिए कारो मृत्युते शोकत हवा यूबी स्वाभाविक विषय विभिन्न धर्म संस्कृति और सभ्यत यह शोक प्रकाशें विभिन्न रकम रीति व रेवज़ देखा जाए इसलमी शरियते तीन दिन पर्यत शोक प्रकाश कर बैध তবে এটা করতেই হবে বা ওয়াজিব কিংবা আবশ্যক এরকম কিছু নয় অন্যান্য ধর্মে শোক প্রকাশের জন্য যে সব বাহুল্য আচরণ রয়েছে ইসলামে তেমন কিছু নেই তবে স্বাভাবিকভাবেই যে কোনো শোকের বিষয়ে মন খারাপ লাগে দুঃখ বোধ লাগে খাবারের প্রতি আগ্রহ থাকে না এগুলো তো স্বাভাবিক মানবীয় অনুভূতি তিন দিন পর্যন্ত এভাবে শোক পালন করা যেতে পারে এরপর প্রত্যেককে তার নিজ নিজ সামর্থ্য অনুযায়ী স্বাভাবিক আচরণে অভ্যস্ত হতে হবে আর স্বামীর মৃত্যুতে একজন নারী চার মাস ১০ দিন পর্যন্ত শোক পালন করতে পারে উম্মে হাবিবা রদি আল্লাহ আনহার মর্যাদা সম্পর্কে একটি বর্ণনা একদিন উম্মে হাবিবা রদি আল্লাহু আনহা বসেছিলেন রসুল্ল্লাহ সল্লাহু আলহ আসাল্লামের সাথে এমন সময় সেখানে এলেন তার বইমাত্রীয় ভাই মুহাবিয়া রদি আনহু হু আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লামের সাথে উম মিনিন উম্মে হাবিবা রদি আনহাকে বসে থাকতে দেখে সেখান থেকে উঠে চলে যেতে লাগলেন মুাবিয়া রদি আনহু। তখন তাকে ডাক দিলেন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম তিনি বললেন ওহে মুয়াবিয়া তুমি এদিকে এসো এই ডাক শুনে রাসুলের কাছে ফিরে এলেন মুয়াবি আর আদি তিনি সেখানে বসে পড়লেন তখন রাসুল্লাহ সাল্লাস্লাম বললেন আল্লাহর কসম আমার ইচ্ছা হয় তুমি আমি এবং উম্মে হাবিবা এভাবে জান্নাতে বসে থাকব তখন আমাদের হাতে থাকবে জান্নাতের পানীয় জান্নাতের শরবত এই হাদিস থেকে বোঝা গেল উম্মে হাবিবা এবং তার ভাই মোয়াবিয়র আদি আল্লাহওয়ানহুমা তারা ছিলেন জান্নাতের সুসংবাদপ্রাপ্ত সাহাবি আল্লাহতালা তাদের উপরে সন্তুষ্ট হয়ে যান রাসুল্ল্লাহ সাথে চার বছর সংসার করার সুযোগ পেয়েছিলেন আমাদের মা উমুল মিনিন উম মেহাবিবা রদি এই চার বছরে তিনি অনেক কিছুই জেনেছেন এবং শিখেছেন রাসুল্লাহ সাল্ল্লা উলাইসাল্লামের কাছ থেকে আল্লাহ রসুল সাল্লা কাছ থেকে তিনি হাদিস বর্ণনা করেছেন উমুল মিনীন্দের মধ্যে তিনিই ছিলেন চতুর্থ সর্বোচ্চ হাদিস বর্ণনাকারী রসুল্লাহ সাল্লাহসাল্লামের ইন্তেকালের পর উম মেহাবিবা রদি আল্লাহুয়ানহা আরও তেত্রিশ বছর জীবিত ছিলেন সুতরাং তিনি খুলাফা রাশিদিনের তিরিশ বছরের শাসনামল এবং পরবর্তীতে মোয়াবিয়া রাদি আল্লাহুয়ানহুর শাসনের তিন বছর সময়কাল পেয়েছিলেন খলিফাদের সময়ে বাইতুল মাল থেকে উমল মিনীন্দের বাৎসরিক খরচ এবং ভাতা প্রদান করা হতো আউক রাদি আল্লাহুয়ানহু এর প্রচলন করেন অমর ইবুল খাদ রাদি আল্লাহওয়ানহু তা অব্যাহত রাখেন এই দুজনের পর তৃতীয় খলিফা হয়েছিলেন ওসমান ইবিন আফওয়ান রদি আনহু ওসমান রাদি আল্লাহনুর খেলাফতের মেয়াদ ছিল বারো বছর এর মধ্যে প্রথম নয় বছর ছিল খুবই শান্তিপূর্ণ এবং নিরঝঞ্ঝাট ওসমান রাজি আল্লাহানুর খেলাফতের শেষের তিন বছরে ইহুদি আবদুল্লাবনে সাবা সুকৌশলে ইসলাম গ্রহণের ভান করে মুসলিমদের মধ্যে নানা রকমের ফিতনা বিস্তার করতে থাকে এভাবে সে ধীরে ধীরে ইসলামী খেলাফতের বিভিন্ন দূরবর্তী এলাকায় তার অনুসারী বাহিনী তৈরি করে ফেলে এরপর তাদেরকে নিয়ে এসে পঁয়ত্রিশ হিজড়ির হজের মৌসুমে মদিনা অবরোধ করে মদিনায় সে প্রবেশ করেছিল হজ যাত্রীদের বেশ ধরে মদিনায় অবরোধের পর সে খলিফা ওসমান রদি আল্লাহু আনহুকে নিজের বাড়িতে অবরুদ্ধ করে ফেলে এবং তাকে খলিফার পদ থেকে পদত্যাগের দাবি জানাতে থাকে কিন্তু এইসব বিভ্রান্ত ফিতনাবাজ লোকের কথা কেন শুনবেন ওসমান রাজি আল্লাহু আনহু রসুল্লাহ সাল্লাহ সাল্লাম উসমান রদি আলাহু আনহুকে আগেই এই ব্যাপারে জানিয়ে গিয়েছিলেন একদিন আল্লাহ রসুল সাল্লাহুসাল্লাম উসমান রদি আল্লাহু আনহুকে ডেকে কানে কানে বলেছিলেন ওসমান আল্লাহ তোমাকে একটি সম্মানের চাদর দিবেন। যদি কেউ সেই চাদর খুলে ফেলতে বলে তাহলে তুমি সেটা খুলবে না এই চাদরের মাধ্যমে রাসুল্ল সাল্লাহাম খিলাফতকে বুঝিয়েছিলেন কাজী আল্লাহ রাসুল সাল্লাহসাল্লামের জানানোর সেই তথ্য অনুসারে খলিফা উসমান রদি আল্লাহ জানতেন তিনি শাহাদ বরণ করবেন এই কারণে ফিতনাবাজদের ক্ষতি কমানোর উদ্দেশ্যে তিনি নিজেকে আল্লাহর রাহে উৎসর্গ করা সিদ্ধান্ত গ্রহণ করলেন যেন তিনি শহীদ হলেও মদিনার অন্যান্য কোনো মুসলিমের রক্ত না ঝরে ওসমান রদি আল্লাহওয়ানুর পক্ষ থেকে এটা ছিল বিরাট কোরবানি এবং ধৈর্যের পরীক্ষা যখন সেই ফিতনাবাজ লোকেরা ওসমান রদি আল্লাহওয়ানহুর বাড়ি ঘেরাও করল তারা তার বাড়িতে খাদ্য এবং পানীয় সরবরাহ বন্ধ করে দিল ওসমান রদি আলাহওয়ানহুর বাড়িতে ওসমান ছাড়াও তার পরিবারের লোকেরা থাকতেন নারী শিশুরা থাকতেন কাজী ওসমান রদি আল্লাহানহু সাহায্যের আবেদন জানালেন আলী তালহা এবং জুবাইর রি আল্লাহ আনহুমের কাছে এবং মাহাতুল মিনীন রদি আল্লাহু আনহুন্না তাদের কাছেও তিনি সাহায্যের আবেদন জানালেন কারণ ওসমান রাজি আল্লাহুয়ানহুর বাড়িটি ছিল উম্মুল মিনিনদের ঘর সংলগ্ন এরপর সেই ফিতনাবাজদের অবরোধের মুখে যিনি সবার প্রথমে ওসমানকে সাহায্য করতে এগিয়ে এসেছিলেন তিনি হচ্ছেন আলী ইবনে আবিতালিব রাজি আলাহুয়ানহু আর উম্মুল মিনিনদের মধ্যে সবার প্রথমে যিনি সাহায্য করতে এগিয়ে আসেন তিনি হচ্ছেন উমুল মিনিন ওমে হাবিবা রদি আলাহুয়ুয়ানহা এছাড়া আমরা আগেই উল্লেখ করেছি ওম মে হাবিবা রদি আল্লাহুয়ানহার মা সাফিয়া বিনতে আবিল আস তিনি ছিলেন ওসমান রাদি আল্লাহুয়ানহুর ফুপু কিন্তু ফিতনাবাজরা কিছুতেই সাহায্য পৌঁছাতে দিচ্ছিল না ওসমান রাজি আল্লাহুয়ানহুর বাড়িতে এর মধ্যে আলী রাজি আল্লাহুয়ানহু অনেক কষ্টে কিছু পানি পাঠাতে সক্ষম হলেন ওদিকে উম মেহাবিবা রাজি আল্লাহুয়ানহা তিনি ওসমান রাজি আল্লাহুয়ানহুর বাড়িতে পৌঁছাতে পারছিলেন না এ সময় তিনি সিদ্ধান্ত নিলেন তিনি ফিতনাবাজ লোকেদেরকে বলবেন বিধবা নারী এবং এটিম শিশুদের ব্যাপারে খলিফা হিসেবে ওসমানের কিছু ওসিয়ত আছে আর এই ব্যাপারে তিনি তার সাথে কথা বলতে এসেছেন কিন্তু সেই ফিতনাবাজ লোকেরা উম্মে হাবিবার আদি আনহার এই কথা বিশ্বাস করল না এবং তার সাথে অত্যন্ত বাজে আচরণ করল ফলে উম্মে হাবিবার আদি আনহা সেখান থেকে চলে আসতে বাধ্য হলেন এই ঘটনায় দেখা যায় সেই ফিতনাবাজ লোকেরা কত বিভ্রান্ত এবং শৃঙ্খল ছিল রসুল্লাহ সাল্লাইসাল্লামের স্ত্রী উম্মুল মিনিন উম্মে হাবিবা আদি আল্লাহু আনহার মান মর্যাদা এবং সম্মানের দিকেও তারা ভূক্ষেপ করছিল না এই ফিতনাকালে উম্মে হাবিবা আদি আনহা একটি বিরূপ ঘটনার মুখোমুখি হয়েছিলেন জনকিয় ফিতনাবাজ লোক একবার বিনা অনুমতিতে উমুল মো মিনিন উম্মে হাবিবার রা দিয়াল্লাহু আনহার কক্ষে ঢুকে পড়ে এমনকি এই লোকটি এতটাই ব্যয়াদব আর অভদ্র ছিল সেখান থেকে বের হওয়ার পর সে মানুষের কাছে উমে হাবিবার রা আনহার চেহারা এবং রূপ লাবণদের বর্ণনা দিতে শুরু করে এভাবে একই সাথে সেই লোকটি দুইটি মারাত্মক অপরাধ করে প্রথমত উমুল মিনীন্দের কক্ষে মাহারাম ব্যতীত কোনো পুরুষের ঢোকার অনুমতিই নেই সেটি ছিল সেই লোকের প্রথম অপরাধ সে বিনা অনুমতিতে সেই কক্ষে অনুপ্রবেশ করেছিল দ্বিতীয় অপরাধ হচ্ছে এরপর সে মানুষের কাছে গিয়ে উমে হাবিবার রদি আনহার রূপ লাবণ্যের বর্ণনা দিচ্ছিল এই ঘটনার কারণে স্বাভাবিকভাবেই উমে হাবিবার রদি আল্লাহানহা খুবই মনক্ষুণ্ণ হলেন তিনি আল্লাহতাল্লার কাছে দুই হাত তুলে ওই লোকটির বিরুদ্ধে বদদোয়া করলেন যেন আল্লাহ আল্লাহ ওই লোকটির হাত কেটে নেন এবং ওই লোকটির লজ্জাস্থান মানুষের সামনে উন্মুক্ত করে তাকে অপমানিত করেন এর কিছুক্ষণের মধ্যেই আল্লাহ আল্লাহ উমে হাবিবার রদি আনহার সেই দোয়া কবুল করলেন জনৈক্য ব্যক্তির তরবারি রাখাতে সেই লোকটির হাত কাটা যায় এরপর সে প্রাণ ভয়ে দৌড়াতে থাকে আর তখন সে মুখ দিয়ে নিজের লুঙ্গি কামড়ে ধরেছিল এই অবস্থায় তার লজ্জাস্থান খুলে যায় এবং সকলের সামনে সে চরমভাবে অপমানিত হয় এভাবেই নানা ঘটনার মধ্য দিয়ে সেই ফিতনার সময়টি অতিক্রান্ত হয় ফিতনার সময় শেষ হওয়ার পর এসেছিল মুবে রাদি আল্লাহওয়ানহুর শাসনামল ও মেহাবিবা আনহা তখন তার ভাই মাদিউল্লাহানহুর খিলাফতের প্রথম তিন বছর প্রত্যক্ষ করেছেন উম্মে হাবিবা রদিয়াল্লাহু আনহা কোনো ধরনের রাজনৈতিক ভূমিকায় অংশগ্রহণ করেননি রসুল্লাহ সাল্লাহ ইসলামের ইন্তেকালের পর তিনি ঘরে অবস্থান করেছেন এবং আল্লাহ তাহার ইবাদত বন্দীগীতে নিজেকে ব্যস্ত রেখেছেন রদিয়াল্লাহু আনহা উমুল মিনিন উমে হাবিবা রদিয়া আনহা দীর্ঘ হায়াত পেয়েছিলেন আল্লাহ রসুল্লাহ ইসলামের ইন্তকালের পর আরও তেত্রিশ বছর তিনি জীবিত ছিলেন উমে হাবিবা রদি আল্লাহু আনহা ইন্তেকাল করেছেন চুয়াল্লিশ হিজরিতে যখন তার বয়স হয়েছিল সত্তর বছর মৃত্যুর আগে তিনি উমুল মিনীন আয়েশা एमे सल्लामा रदी आल्लाहुआन के डेके आन निजे एरपर निजे भूलुटर जो तरह का क्षमा चान आसले क्षमा चावा छो तरनयर बहिप्रकाश उम्मे हबीबा रदी आल्लाहुआन बोलें आर आपन मध्य सम्पर्क तेमटाई छो जमनटर मध्य हो जा पसंद करी तछंदी ता माखफीतर जो दोआा कर जब भी आएसा रदी अल्लाहुआन बोलें क्षमा कर दिए दुआ करी अल्लाह जान आनाक क्षमा दें এ কথা শুনে খুশি হয়ে যান উম্মে হাবিবা রাদি আনহা তিনি বলেন আপনি আমাকে খুশি করে দিয়েছেন আল্লাহ আপনাকে সন্তুষ্ট করে দিন এভাবে উম্মেসাল্লাম রাদি আল্লাহুয়ানহা একই জবাব দেন এবং তাকেও একই ধরনের কথা বলেন উমুল মমিন ও হাবিবা রদি আনহা উমুল মিনিনরা এভাবেই একজন আরেকজনকে ভক্তি শ্রদ্ধা করতেন এবং পরস্পর পরস্পরকে ভালোবাসতেন এভাবেই তারা সংসার করেছেন আল্লাহ রসুল সাল্লাহ আল্লাহ সাল্লামের স্ত্রী হিসেবে পরস্পর সতীন হিসেবে এ কারণেই আল্লা তাল্লাহর কাছে তাদের মর্যাদা এত বেশি শেষ করার আগে সংক্ষেপে আরও একবার নজর দেওয়া যাক এই মহীষী নারী উম্মুল মিনীন উম্মে হাবিবা রদি আল্লাহু আহার জীবনের দিকে উমে হাবিবা রদি আল্লাহ আহা ছিলেন একেবারে শুরুতে ইসলাম গ্রহণকারীদের একজন মক্কার সবচেয়ে বড় কাফের নেতার মেয়ে হয়েও তিনি ইসলাম গ্রহণ করেছিলেন এবং আরাম আয়েশের বিলাসী জিন্দেগীর বদলে বেছে নিয়েছিলেন কষ্ট আর ত্যাগের জীবন কারণ তিনি জানতেন দুনিয়ার জীবন অস্থায়ী দুনিয়ার জীবন একটি প্রতারণা ছাড়া আর কিছু নয় আর বাস্তবতা হচ্ছে আখিরাতের জীবন যা আসছে আমাদের সামনে মক্কার সবচেয়ে বড় কাফের নেতার মেয়ে হয়েও তিনি ইসলাম গ্রহণ করেছিলেন এই ঘটনা থেকে আমরা শিক্ষা পাই হেদায়ত আল্লাহর হাতে তিনি যাকে ইচ্ছা হেদায়ত দান করেন উমে হাবিবার রদি আনহার জীবনের আরেকটি শিক্ষণীয় বিষয় হচ্ছে ইমানের পরীক্ষায় ধৈর্যের সাথে সবরের সাথে উত্তীর্ণ হওয়া এবং ইমানের উপরে লেগে থাকা দৃঢ় থাকা অটল থাকা আবিসিনিয়া হিজরতের পর শুরু হয়েছিল তার কষ্টকর শরণার্থী জীবন সেখানে তার স্বামী ওবায়দুল্লাহ বিন জাহাস মুরতাদ হয়ে মৃত্যুবরণ করেছিলেন তখন বিধবা হয়ে যান ও মেহাবিবা আনহা। এর পরেও তিনি ইমান ছাড়েননি আবিসিয়াতেই অবস্থান করতে থাকেন ধৈর্য এবং সবরের সাথে এরপর আল্লাহ আল্লাহ তাকে পুরস্কৃত করলেন দুনিয়ার সবচেয়ে উৎকৃষ্ট ব্যক্তি রসুল্লাহ সাল্লাহ আলহিউাল্লামকে তার স্বামী বানিয়ে দিলেন সুতরাং আল্লাহতালাহ কখনোই তার বান্দাদের কথা ভুলে যান না আল্লাহ আল্লাহ কখনোই তার বান্দাদেরকে পরিত্যাগ করেন না তিনি আমাদের প্রত্যেকের অবস্থা জানেন এবং সব সময় আমাদেরকে দেখছেন কষ্টের পরেই আসে স্বস্তি কষ্টের পরেই আসে সহজতা আমাদের মা উমুল মিনীন উম্মে হাবিবা রাজি আল্লাহুয়ানহা ছিলেন বিশুদ্ধ ইমানের অধিকারী যখন তার পিতা আবু সুফিয়ান মুশ্রিক অবস্থায় মদিনায় এসেছিলেন তখন উম্মে হাবিবাহ তার পিতাকে রাসুল উল্লা সাল্লাইসাল্লামের বিছানায় বসতে দিতে অস্বীকৃতি জানিয়েছিলেন এভাবে উম্মে হাবিবা রাজি আল্লাহ আনহা ইমানের সবচেয়ে মজবুত আংটার বহিপ্রকাশ ঘটিয়েছিলেন আর ইমানের সবচেয়ে মজবুত আংটা হচ্ছে আল্লাহর জন্য কাউকে ভালোবাসা এবং আল্লাহর জন্যেই কাউকে ঘৃণা করা অর্থাৎ আলওয়ালা আলবারা রসুল্লাহ সাল্লু আলু আসলামের স্ত্রী হওয়ার পর উম মিনিন উম্মে হাবিবার আদি আল্লাহু আহ চার বছর সংসার করেছেন আল্লাহ রসুলের সাথে এই সময়টা তিনি কাটিয়েছেন স্বামী রাসুল উল্লা সাল্লামের খেদমতের মাধ্যমে এবং আনুগত্যের মাধ্যমে প্রথমবার যখন তিনি আল্লাহ রসুল সাল্লাহসাল্লামের ঘরে প্রবেশ করেন সেই দিনেই তিনি নিজ হাতে ঘর পরিষ্কার করেন ঘরের ময়লা পরিষ্কার করে ঝাড়ু দেন সুগন্ধি লাগান এবং সব কিছু পরিপাটি করে সাজিয়েছিলেন এরপর রাসুল্ল সাল্লাইসাল্লাম যখন সেই কক্ষে প্রবেশ করেন তিনি সেটা দেখে খুবই সন্তুষ্ট হয়েছিলেন এবং ও মেহাবিবা রাদী আনহার রুচির প্রশংসা করেছিলেন সেই ঘটনা থেকে বোঝা যায় পরিপাটি এবং পরিচ্ছন্ন থাকার সাথে অর্থ খরচের কোনো সম্পর্ক নেই জুহদ তথা দুনিয়া বিমুখ সাদামাঠা জীবনযাপন করেও পরিপাটি এবং পরিচ্ছন্ন থাকা যায় আর পরিষ্কার পরিচ্ছন্নতা এটা তো এমানের অংশ সবশেষে আমরা দোয়া করি আল্লাহ তহ আমাদের মা উমুল মমিনিন উম্মে হাবিবা রদি আল্লাহু আনহার উপরে সন্তুষ্ট হয়ে যান জান্নাতে তার মর্যাদা আরও বাড়িয়ে দিন আর আমাদেরকেও জান্নাতে দাখিল করুন এবং জান্নাতে আমাদের মা উম্মুল মিনীন উম্মে হাবিবা রদি আনহার খেদমত করার তৌফিক দান করুন আল্লাহু আমিন ওসল আল্লাহআলা আয়লা সঈদিন মোহাম্মদ ওয়ালহি ওসহিাস আলহামদুলিল্লাহি রবিলামিন रेईनड्स मीडिया अन्य प्रोजेक्ट सम्पर्क जानते भिजिट करूँ डब्ल्यू डब्ल्यू डब्ल्यू डट रेईन ड्रफ्स मिडिया डट अर्ग अथवा फेसबुक पेज डब्ल्यू डब्ल्यू डब्ल्यू डट यूट्यूब चैनल डब्ल्यू डब्ल्यू डब्ल्यू डट